দিলাম কাল দ্বীপের চোখে কলকাতা কি রয়েছে কালকের পর্বে দীপ আমার সঙ্গে মিছি হটলাইনে রাজবিহারী এর নাম শুনেছি কেন শুনবো না রাজবিহারি বসু নয় রাস্তার নাম হাজরা তার জন্মের বহু বছর আগে থেকেই এবং তার কারণ এলাকায় দুটো পুকুর ছিল দুজন হাজি সাহেবের খোড়া একটা নাম বড়া হাজরা একটা নাম ছোটা হাজরা ওই হাজি থেকে হাজরা আচ্ছা আপনি গেছেন আরে না দেখেননি তো তোমার নামটা হলো কি করে গাছ থেকে শিমুল তুলোর গাছ তার থেকে তার থেকে এবার ভেবে দেখুন গাছের নাম দিয়ে কিন্তু অনেক জায়গারই নাম আছে আমাদের কলকাতায় গাছ থেকে বেলগাছিয়া আর কলকাতায় যে কত লেবুতলা আছে তার কোনো হিসেব নেই এমনকি যে হুগলি ডিস্ট্রিক্ট মনে করা হয় হুগলি নামটা হয়েছিল কারণ সেখানে হগলার বন ছিল বোন যখন ছিল তখন বাঘ তো থাকতেই পারে তারপরে ধরুন শ্যামবাজার শ্যামবাজারের শ্যামটাকে এই গল্পটা জানতে গেলে কিন্তু বেশ কয়েকশো বছর পিছিয়ে যেতে হবে আজকে যেটা কলকাতা সেখানে প্রথম সেটেলারদের মধ্যে ছিলেন দুটি পরিবার শেঠ আর বসাক শেঠদের পূর্বপুরুষ মুরারিমোহন শেঠ প্রায় চারশো বছর আগে আমাদের বাংলায় চলে আসেন গুজরাট থেকে সঙ্গে নিয়ে আসেন তাদের কুলদেবতার পাথরের মূর্তি কুলদেবতা গোবিন্দজিউ তার থেকে তাদের গ্রামের নাম হয় গোবিন্দপুর সেই গোবিন্দপুর আজকের ফোর্ট উইলিয়াম কিন্তু চারশো বছর আগের সেই মূর্তি কিন্তু আজও রয়েছে মন্দির ভবানীপুরের পূর্ণ সিনেমার কাছে আজও পুজো হয় অন্যদিকে বসাক তাদের কুলদেবতার নাম নাকি শ্যাম রাই আর এই শ্যাম রাই নাকি শ্যামবাজারের শ্যাম বাগ বাজার নামটা যে পেরিন সাহেবের বাগানোডে বলে একটি জায়গা আছে সেই নামটা হয়েছে গড়ান কাঠের বাজার থেকে সবই জানা যায় কিন্তু আমাদের কলকাতার নামটা যে কলকাতা কেন এই প্রশ্নের কিন্তু এখনো অব্দি কোনো স্পষ্ট উত্তর নেই কলকাতার গল্প দ্বীপের সঙ্গে चोकता शुद्मी थ्री तेनते लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मे दीप ए फेसबुक पेजे फेसबुक डट कम स्लैश मिर्ची दीप